বিস্মিল্লাহ নামে শপথ তুর পর্বতের কিতাবি স্ত শপথ কিতাবের যা লিখিত আছে مُنْفَطَّتِ وَالْبَيْتُ الْمَعْمُورِ شَهِدَ بَيْتُ الْمَعْمُورِ وَالسَّقْفُ الْمَرْفُوعُ شَهِدَ سَمَنُّتُ الْأَكَاْسِ وَالْبَحْرِ الْمَسْجُورِ وَهُوَ شَهِدَ اُذْبَلِيتُ الْمُحِيطِ إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ तुम्हारतिप शो अबिसवार जि आकाश आंदोलित होबल भावे चलि द्रुत मुखी সেদিন সত্য অস্বীকারীদের যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে যেদিন উহাদেরকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান নামের অগ্নির দিকে মনে করিতে কি জাদু নাকি তোমরা দেখিতে পাইতো ছ তোমরা ইহাতে প্রবেশ করো অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে তো থাকিবে থে ও আরাম و وقاهم ربهم عذاب র তাহাদের প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রব তাহাদেরকে রক্ষা করিবেন জাহান নামের আজাব হইতে কোনো তোমরা যাহা করিতে তাহার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো তাহারা বসিবে শ্রেণীবদ্ধ ভাবে সজ্জিত আসনে হেলান দিয়া আমি তাহাদের মিলন ঘটাইব আয়াতলোচনা হুরের সঙ্গে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 এবং যাহারা ইমান আনে আর তাহাদের সন্তান সন্তি ইমানে তাহাদের অনুগামী হয় তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে এবং তাহাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করিব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী ও परस्पर मध्य आदान प्रदान करते थक पान पत्र जाते पान करह असार कथा बोलना पापकर्मे लिप्त हईबे وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَكْنُونَ تَحَدَرْ شَبَائِ نِيجِتُ تَحْكِبِكِ شُرِرَا شُرُكِتُ مُكْتَ شَدْرِيش وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ তারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে এবং বলিবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নি শাস্তি হইতে রক্ষা করিয়াছেন আমরা পূর্ব আল্লাহকে আহ্বান করিতাম তিনি তো কৃপা ময় পরম দয়ালুমা উপদেশ দান করিতে থাকো তোমার গনকুহারা কি বলিতে চাহে সে একজন কবি আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি বলো তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি এম তুম আহ্লাহ বিহাদুম কৌম পা तब कित करा किन तहार निजे रचना बर उसी ان كانوا صادقين و하라 যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোনো রচনা উপস্থিত করুক না আম খলকউ মিন গায়র শাইইন আম হুমুল খালিকুন ওরা কি সৃষ্টিবিত্ত नाकि उन्डलियों पृथ्वी सृष्टि तुम्हारेपालकार की उपट रही उमुदाय नियंत्रम নাকি কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করু তবে কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য ইয়াকে একটি দুর্বহ বোঝা মনে করে নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোন জ্ঞান আছে যে थबा गुहारा की षड़ करीते चाहे परिणाम काफिर हईबे षड़ शिकार्ला নাকি আল্লা ব্যতীতে উহাদের অন্য কোন যাহাকে যাকে স্থির করে আল্লাহ তা হইতে পবিত্র ও উহারা আকাশের কোন খণ্ড ভাঙ্গিয়া পড়িতে দেখিলে বলিবে ইহা তো এক পুঞ্জীভূত মেঘ উহাদের উপেক্ষা করিয়া চলো সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজ্রা খাতে হতচেতন হইবে সেদিন উহাদের ষড়যন্ত্র কোনো কাজে আসিবে না এবং উহাদেরকে সাহায্য করা হইবে না ইয়া ছাড়া আরো শাস্তি রয়েছে জালিমদের জন্য কিন্তু ওহাদের অধিকাংশই তাহা জানে না ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি আমার চক্ষুর সামনেই রইয়াছ তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো ও মিনা লাইল ফাসবিহু ওয়া ইদবারান নুজুম এবং তার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার অস্তগমনের পর